জেলে ছিলেন এবং তার সাথে দুই সঙ্গী যে ছিল তাদের একজন রেহাই পেল আর আরেকজনের ফাঁসি হয়ে গেল যেই ব্যক্তি রেহাই পেল এবং সে স্বপ্ন দেখেছিল তাকে ইউসুফ আলী সালাম বললেন যে দেখো আমার বিষয়টি তোমার যে মালিক রয়েছে অর্থাৎ যে বাদশাহ রয়েছে সেই বাদশার সামনে আলোচনা করবে যে আমি জেলে কেন আমার সম্পর্কে যাতে করে চিন্তা ভাবনা করা হয় विचार विवेचना कर वक्ालाजन्ना यूसुफ अल्लम बहुत व्यक्ति के जे व्यक्तर धारणा छिल्नान्ना आजिम्मा तर दुजर मध्य से रेहाई पा पोजकर्णी इंदा रब्बिक तुम्हार मनीबर कामार कथा आलोचना करूँ जेल के बड़िए गए मनीबर सामने अर्थात मिसर जो राजा छो ज नाम छो तर सब रही है रैयान बीन वलिद তার সামনে আলোচনা করতে ভুলে গেল ফান্স আহু শায়তান ও জিক্রারব্বেহি শান তাকে ভুলিয়ে দিলেও তার মনিবের কাছে ইউসুফ আলি সাল্লামের কথা উল্লেখ করতে যার ফলে ফালাবে তাফিস আসেনিন জেলে ইউসুফ আলী সাল্লাম কয়েক বছর অবস্থান করলেন মেশরের রাজা স্বপ্নে দেখেছিলেন তিনি বললেন সেই স্বপ্নের কথা তার যে মন্ত্রী পরিষদ তাদের সামনে যে এই সম্পর্কে আমাকে পরামর্শ দাও এবং এই স্বপ্নের ব্যাখ্যা দাও से जुगे जरा गणक छो तक के बला हलो इन्नी आरा सामान तिन स्वप्ने देखे मोटामोटा गाय हृष्टपुष्ट गाभी के देखी जीर्ण शीर्ण सत गाभी खे सब लात खजुर और सबूज सतेज सतट टी शीश के देखी औ खराब सतट्टुक्नो शीश के देखते স্বপ্ন দেখলেন ইয়ুহাল মালা হে আমার সভাসদণ আফতু ফা আমার এই স্বপ্ন সম্পর্কে আমাকে তোমরা জানাও ইনকুন্ত যদি তোমরা স্বপ্নের বিবরণ দিতে পারো ব্যাখ্যা দিতে পারো তাহলে তখন লোকেরা বলল আদ গাছ আহলাম এ স্বপ্ন হচ্ছে অস্পষ্ট অর্থহীন স্বপ্ন এসব হচ্ছে অর্থহীন স্বপ্ন অর্থাৎ এমন স্বপ্ন যেগুলি খেয়ালে আসে আর যায় দিনে হয়তো খেয়াল করেছিল আর সেগুলি কথা রাতে আসে যার কোনো ব্যাখ্যা বিবরণ হয় না এই বলে তারা উড়িয়ে দিল আর আমরা স্বপ্নের ব্যাখ্যা ওই ব্যক্তি যেই ব্যক্তি জেলে ইউসুফ আলাই সাথে ছিল আর সেখান থেকে রেহাই পেয়ে রাজদরবার গিয়েছিল আর তাকে যে স্মরণ করাতে বলেছিলেন ইউসুফ আলী ইসাল্লাম যে আমার কথা স্মরণ করিয়ে দি একটু রাজাকে যাতে তিনি এই ব্যাপারে বিবেক বিবেচনা করেন যে আমি কেন জেলে এই রকম পড়ে আছি সে ভুলে গিয়েছিল এই স্বপ্নের কথা শুনে হঠাৎ করে তার মনে হয়েছে সেই ব্যক্তি বলে উঠল ওই দুইজনের যেই ব্যক্তি মুক্তি পেয়েছিল রেহাই পেয়েছিল অদ্যাকারা বাদা উম্মা দীর্ঘদিন পরে বাদা উম্মা মানে এখানে হচ্ছে বাদা মুদ্দা দীর্ঘদিন পরে সেই ব্যক্তির স্মরণ হয়েছিল যে আর ইউসুফ বলে एक जो भलो लोक तो जेले स्वप्नर भलो विवरण दीते स्वप्न सम्पर्जे विवरण दिए तई है आनाओनावी ताविलिहदा के यही स्वप्नर विवरण बताले देव फायर सेलून तब के, से के तुम्हारा जेले पठाओ जेले जावस्था कर दाओ ইউসুফ ও ইয়া সিদ্দিক ও আফেন আফিসাবে বাকাতিন সেমান ইয়াকাব ইজাফস আল্লী আরজিউ তারপরে জেলে আসলো আসার পরে ওই ব্যক্তি ইউসুফ আলিয়াসাল্লামকে জিজ্ঞাসা করল হে ইউসুফ হে সত্যবাদী আফতেন আফিসাবে বকারাতিন সেমান আমাদেরকে বলে দেন সাতটি হৃষ্টপৃষ্ট গাভী সম্পর্কে যে সাতটি হৃষ্টপুষ্ট গাভীকে জীর্ণ শীর্ণ দুর্বল গাভিতে খেয়ে যাচ্ছে আরও সাতটি দুর্বল গাভিতে খেয়ে যাচ্ছে পশ্চাব এসম্ব লেন খুর এবং সাতটি সবুজ সতেজ শীষ দেখা গেছে স্বপ্নে ওখারায় বিসাদ আর সাতটি শুকনো শীষ দেখা গেছে এসবের বিবরণ কী হইতে পারে লাল্লি আরজুয়াল নাস জাতি করে আমি জনসাধারণের কাছে ফিরে যেতে পারি লা লাল আল্লাহমিয়ালুন আর যাতে করে তারা জানতে পারে এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে কাল তোমরা চাষ আবাদের কাজ করবে ফসল উৎপন্ন করবে ফামা হাসাদুম ফাজুম বলি এই সাতটি গাভী হৃষ্ট পুষ্ট গাভী মানে সাত বছর তোমাদের ফসল পানি খুব ভালো হবে তারপরে যা কিছু তোমরা কেটে মেডে নিয়ে আসবে সেটা সুরক্ষিত থাকতে পারি ইল্লা কালিল্লা মিমা তাকলুন তবে অল্প যেটা তোমরা প্রতি বছর খাবে সেটা তোমরা বের করবে শুধু মেরে সেটা শুধু মারবে সোমাই সাব অনুষেদা তারপরে अतिक्रम कर पर कठिन बचर आसिक्षर बचर आसटी जीर्ण शीर्ण गाभी देखा गया व्याख्या या कुलना मा कदम तुम्ला हन्ना जागे रेखे सब खे फर सत बचरे आगे जेगुल कर रेखे खाद्य द्रव्य गए खे फिल्ला कर मिम्मत हुसैन তবে অল্প কিছু তোমরা রাখবে যা তোমরা সুরক্ষিত রাখো বীজ করার জন্য বীজের জন্য যে খাদ্য খাদ্যদ্রব্য থেকে আমরা হেফাজতে রাখি চাষিরা সেই রকম তোমরা অল্প কিছু রাখবে আর বাকিটা এই সাত বছরে তোমরা খেয়ে ফেলবে কারণ বীজেরও প্রয়োজন রয়েছে ইয়াতি তিমিম্বাদি কামুন ফি হে যোগ আসুন নাসু অফি হয়ে আসরুন আর তারপরে এমন বছর আসবে যাতে অনেক বৃষ্টি এই পাথ হবে অফি হয়ে আসরুন এবং তাতে মানুষ প্রচুর ভোগবিলাস করবে তাতে বিভিন্ন রকমের ফলমূল হবে আর এই স্বপ্নের বিবরণ এবং দিলেন যে কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে সাত বছর খুব ফসল হবে তারপর সাত বছরের দুর্ভিক্ষর বছর হবে তখন এই সাত বছরের দুর্ভিক্ষ দেশবাসী কি খাবে তার নিয়ম নীতি এবং তার পদ্ধতিও সুন্দর করে এবং এই আর্থিক সমস্যার এই সংকটের সমাধানও যে ইউসুফ আলাইসালাম বলে দিলেন এতে অত্যন্ত খুশি হলেন বাদশাহ এবং বাদশাহ বলে ইতু নেবে তাকে নিয়ে আস আমার কাছে ফালাম্মা আহুর রসুল যখন তার কাছে দূত আসলো ডাকার জন্য কাল তখন বলেন ইউসুফ আলী সাল্লাম ইর জে এর তোমার মনিবের কাছে সেই বাদশার কাছে যাও ফাস আল এবং তাকে জিজ্ঞাসা করো আমি এখান থেকে এমনিতেই বেরিয়ে চলে যাব না যে জেল থেকে আমাকে বের করে দেওয়া হইলো অথচ দেশবাসী জানতে পারল না দেশের নেতৃস্থানীয় ব্যক্তি জানতে পারলো না মনে করলো যে তারা দয়া করলো সেই আমি জেল থেকে বেরিয়ে আসলাম আমার দোষটা কি ছিল আমার অপরাধটা কি ছিল যে আমি এত বছর ধরে জেলে থাকলাম জিজ্ঞাসা করো গিয়ে সেই বাদশাকে মা বাল উন্নেসিল্লা তিক্তা নাই দে ওইসব মহিলাদের কেন হাত কেটেছিল কি জন্য তাদের হাত তারা কেটেছিল এই ঘটনাটি কি আর এই ঘটনার প্রেক্ষাপট কি কী হয়েছিল ব্যাপারটি এ সম্পর্কে সঠিক তথ্য কি। এই সম্পর্কে জিজ্ঞাসা করো রাত আল্লাহ পাক বলছেন যে তখন বাদশাহ বললেন মহিলাদেরকে দেখে ওই দেশের যে মহিলারা যাদের হাত কেটেছে মা খাতব কুন ইসরা আত্না ইউসুফ আন্নাফসে তোমাদের ব্যাপারটা কি ছিল যখন তোমরা ইউসুফ আলী সালামকে ভুলাতে চেষ্টা করেছি ইউসুফ আলী সালামকে জলেখা ভোলাতে চেষ্টা করেছিল কিন্তু সুযোগ পেলে যে দেশের আরো আরো মহিলারা ছিল যারা ইউসুফ আলী সালামের সৌন্দর্য সম্পর্কে জানতে পেরেছিল অথবা দেখতে পেয়েছিল সেই দাওতে তাদের অন্তরে ইচ্ছা ছিল যদি আমরা ইউসুফকে পেতাম তাই আল্লাহাপাকে এখানে বলেছেন ইসরা আওয়াত্ত ইউসুফ আন্নাফসে তোমরা ইউসুফ আলিয়াসাল্লামকে ভুলাবার চেষ্টা করেছিল কেন কুলনা হাসিল মা আলিম না সে সেসব মহিলারা যে আল্লাহ না থেকে কে দোষী সাব্যস্ত করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন মা আলিম না আলি মিনসু তার সম্পর্কে আমরা কোনো খারাপ কথা জানি না তার চরিত্রে কোন রকমের দোষ আমরা পাইনি আল্লাম রাতুল তখন আজিজ মিস্র যে অর্থমন্ত্রী তার স্ত্রী জরেখা বলল আল্লাহ এখন সত্য স্পষ্ট হয়ে গেছি। সত্য কথা এখন বেরিয়ে পড়েছে আনা রাওয়ি আর আমি স্বীকার করছি যে আমি তাকে ভুলাবার চেষ্টা করেছিলাম ওয়াইন আর ইউসুফ হচ্ছে সত্যবাদীদের অন্তর্ভুক্ত সে ভালো মানুষ আল্লাহাক তারপরে বলছেন ইউসুফ আলি ইসালাম তখন বলেন অধিকাংশ তেপসির গান বলেছেন যে এই আয়াতটি হচ্ছে ইউসুফ আলি সাল্লামের কথা যা আল্লাপাক এখানে বর্ণনা করেছেন যে ইউসুফ আলী সালাম বলেন আলম আন্নি আলম আখুন হুবুল গাইব আর এটা এই জন্যই যে জাতি করে জানতে পারে যে স্বামী সেও জানতে পারে যে আমি আজলেখার স্বামীর অনুপস্থিতিতে তার অগোচরে আমি কোনো রকমের খেয়ানত করিনি को रकमें विश्वघात करी बाड़ीतम विश्वासघात करो अन्लाहदी कैदल खाइन निसन्देह आल्लाकरबुल आलमीन जरा विश्वासघात तरह कौशल के सठिक पथ देखना कौशल के सफल होते दें ना अल्लाह फकरब्बुल आलमीन जरा विश्वासघातक तर षड्र तौशल के सफल होते दें ना एखे अल्प समय बिति दिए आर तफसिले दिखे फिर आसती তিরানব্বই সাল আর প্লেন ট্রুথ ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর हिसाब पुखानुपु रूपे प्रकाश कर पंचर चौत सब ची वृद्धि पे नम्बर अवस्थान आलम इधर्म बृद्धि पेशो पैंतेंट ख्रीस्टान धर्म केवल सत्चल्लिस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 हजार हजारिक्रहण करते हजार इरबारी शांति तरब सत्य मानव जर सक समस्या মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানানত করেছেন জাহাঙ্গীর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা পরবর্তী অনুষ্ঠান আয়ত নম্বর তিপ্পান্ন সাত গোচ্ছেন যে ইউসুফ আলী সালাম বললো যে অমা ওবার নিজেকে দোষ মনে করছি না কোন মানুষ নিজেকে দোষ ঘোষণা করতে পারে না তবে আম্বিয়া রসুলগুনকে আল্লাহ ফাকর্বুল্লা আলমিন যদিও নিষ্পাপ রেখেছেন এবং গুণা থেকে তাদেরকে সুরক্ষিত রেখেছেন ইন্নানফসা আম্মারতম বিশ্বু নিশ্চয়ই মানুষের মন মন্দ কাজে পরিচিত করে মানুষের মন মানুষকে মন্দ কাজে পরিচিত করে আম্মা রতম বিশ্বু বেশি বেশি খারাপ কাজের জন্য আদেশ করে কোমন্ত্রণে দিয়ে থাকে যে এই খারাপ কাজ করো এই খারাপ কাজ করো ইল্লামা রাহিমা রব্বী তবে আমার প্রতিপালক যদি দয়া করেন এই বিষয়ে বললেন ইউসুফকে নিয়ে আস আস্তেসু হলে নফসিহি তাকে আমি নিজের জন্য মনোনীত করব আমার জন্য আমি বিশেষভাবে তাকে নির্দিষ্ট করে নেব যে আমার সাহায্য সহযোগিতা করবে ফালাম্মাল্লাহ যখন তার সাথে কথা বলল কাল তখন বললো ইন্নাকালিয়া মাল্লা দেই না আমিন আজকে তুমি আমার নিকটে তুমি সম্মানিত থাকবে মর্যাদাশীল হবে এবং বিশ্বস্ত ব্যক্তি হিসাবে তুমি পরিগণিত হবে আমিন মানে বিশ্বস্ত আর মাকিন মানে হচ্ছে মর্যাদাশীল আল্লাহ আকরবুল আলম বলছেন যে রাজা এই ঘোষণা করে দিলেন যে আজকে থেকে তুমি আমার কাছে মর্যাদাশীল এবং তুমি আজকে থেকে বিশ্বস্ত ব্যক্তি কালাজ আলনি আলা খাজা ইনিল আর্দ ইন্নি হাফিজুল আলীম তখন ইউসুফ আলী সালাম সুযোগ পেলেন যে এই দেশে যে সংকট আসতে যাচ্ছে আর্থিক সংকট যে দুর্ভিক্ষ আসতে যাচ্ছে এই দুর্ভিক্ষর মোকাবেলা করা এবং এই দুর্ভিক্ষ সমস্যাকে কেটে ওঠানো এর জন্য আমার নেতৃত্বের প্রয়োজন রয়েছে আমার সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে তিনি এই দায়িত্ব চেয়ে নিলেন যে অর্থ দফতর আমাকে দিয়ে দেওয়া হোক যাতে করে আর্থিক সমস্যার সমাধান করা সম্ভব হয় এর দ্বারা বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি নিজের মধ্যে যথেষ্ট যোগ্যতা দেখে কোনো বিষয়ের ব্যাপারে আর অন্য যারা রয়েছে তারা ওই রকমের যোগ্য নয় তাহলে নিজে থেকে কোনো ক্ষেত্রে নেতৃত্ব চেয়ে নিতে পারে পক্ষান্তরে যদি দেখা যায় যে আমার মতো অনেকে রয়েছে বা আমার চাইতেও ভালোরা রয়েছে তাহলে এই ক্ষেত্রে নেতৃত্ব চাওয়া ইসলামে জায়েজ নয় নবী এ করিম সাল্লা সাল্লাম শক্তভাবে নিষেধ করেছেন আল্লাহ তাসালিল এমারা তোমরা নেতৃত্ব চেয়ে না আর যদি নেতৃত্ব চেয়ে নাও তাহলে তোমাদেরকে তারই সপোর্দ করে দেওয়া হবে তোমাদেরকে আল্লাপের সাহায্য করা হবে না আর যদি বিনা চাওয়াতে চাওনি নিতে চাও না তারপরে তোমাকে দিয়ে দেওয়া হয় তাহলে আল্লাহ পাকে ও তা আলিহা এর ওপর আল্লাহ পাকের সাহায্য নেমে আসবে আল্লাহ পাক বলছেন ইউসুফ আলিয়া সালাম বললেন ইজ আলা আল্লাহ খাজা আমাকে এই মিশরের ধনু ভাণ্ডারের দায়িত্ব দিয়ে দেন মিশরের যে ধনু রয়েছে এ ধনু ভাণ্ডারের খাজাইনুল মানে খাজাইন আর্দে মিসরের ভূমির যে ধনু রয়েছে এর আমাকে দায়িত্ব দিয়ে দেন ইনি হাফিজুল আলিম আমি এর উত্তম রক্ষক হব এবং যথেষ্ট জ্ঞানের অধিকারী আমি জানি যে কিভাবে সমস্যার সমাধান করতে হবে বকলে কে মাকান্ন ইউসুফ আফিল আর্দ ইয়াবা মিনহা হেসুইয়াশাহ নসিব রহমাতে নামান আল্লাহ নজি আজরাল মহসেন আল্লাহ বলছেন এইভাবে আমি ইউসুফ আলী ইসলামকে মিসরের ভূমিতে সুপ্রতিষ্ঠিত করলাম তিনি দিয়ে ধন্য করে থাকি ওলা মোহসিনের কর্মফলকে আমি বিনষ্ট করি আল্লাহ আল্লাহাকে সাদ করেছেন ওয়ালা আজরুল আখরাত আর পরকালের যে পুরস্কার রয়েছে পুরস্কার। সেটা হচ্ছে মমিনদের জন্য সবচাইতে উত্তম ওয়াকানুয়াত্তাকুন আর যারা সংযত ছিল তাহলে মমিন মুতাকি যারা ইমানদার এবং সংযত পাপ মুক্ত জীবনযাপন করে তাদের জন্য পরকালে পুরস্কার রয়েছে সেটি তাদের জন্য বেশি কল্যাণকর আল্লাহা বলছেন ও যা এখোয়াত ইউসুফ আফা দাখাল আলিহ ফারফমাহ ইউসুফ আলি সাল্লাম নেতৃত্বে পৌঁছে গেলেন ইউসুফ আলি সালাম অর্থ দপ্তর পেয়ে গেলেন মেসরের এবং মিশরে দুর্ভিক্ষ নেমে আসলো সেই দুর্ভিক্ষর যুগে মেসোরে পুরো মেসরে তো দুর্ভিক্ষ নেমে এমন কি কেনান পর্যন্ত সেই দুর্ভিক্ষর প্রভাব পড়েছে কেনানে যেখানে ইয়াকুব আলী বসবাস করতেন ইউসুফ আলহিস বাবা এবং তার ভাইরা ছিল সেখান থেকে তার ভাইরা অভাবের তাড়নায় ছুটে এসেছে মেসরে যে মেসরে জানি যে এক অর্থ মন্ত্রী এসেছে যেই ব্যক্তি সমস্যা সমাধান দিচ্ছে এবং সেই ব্যক্তি মানুষকে খাবারের ব্যবস্থা দিচ্ছে বা যা এখাত ইউসুফা তখন ইউসুফ আলী সালাম ভাইয়েরা এসে গেল সেখানে ফাদাখালু খালু এবং তার কাছে প্রবেশ করল ইউসুফ আলী ইসলাম তাদেরকে চেনে গেলেন ওহম লাহমুন কেরুন কিন্তু তারা তাকে চিনতে পারেনি ওয়ালাম তু নিবে আখিল্লা কুমিন আখন তাদেরকে প্রস্তুত করে দিলেন দ্রব্য সামগ্রী যা কিছু দেওয়ার দ্রব্য সামগ্রীর ব্যবস্থা তাদের করে দিলেন তখন তাদেরকে বললেন এ তুনিবে আখিল্লা কুম তোমাদের যে আরাক ভাই আছে বিনিয়ামিন যেটা ছিলেন ইউসুফ আলী সালামের ভাই তাকে তোমরা এরপরে নিয়ে আসবে দিচ্ছি হয়ে তোমাদের সেবা করলাম ও আনা খেয়রুল মুনজালিন তোমাদের আতিথ্যের ভালো ব্যবস্থা করলাম এবং তোমাদেরকে পূর্ণ মাত্রায় কিভাবে আমি তোমাদের খাদ্যদ্রব্য দিলাম দেখলেন তবে শুনে রাখো যে যদি ওই ভাইকে না নিয়ে আসো ফালা কাইলা লকুম এন্দি ওয়ালা তাকড়াবোন তাহলে আমার কাছ থেকে কোনো শস্য ও পাবে না তোমাদেরকে মাফ করে শস্য খাদ্য দেব না ওয়ালাও তাকড়াবোন আর আমার কাছেও তোমরা আসতে পারবে না কোনো সুপারিশ করার জন্য অথবা আমার আদেশ অনুমতি নেওয়ার জন্য পক্ষান্তরে যদি নিয়ে আসো তাহলে তোমরা আমার নিকটবর্তী হবে এবং তোমাদের মান সম্মান করবো আল্লাহ ফাকরুল আলম তারপরে ইসাদ করেছেন কালু সানুরাদ আনহ আবাহু আলুন আমরা আমাদের আব্বাকে বুঝাবার চেষ্টা করব এবং নিয়ে আসারও চেষ্টা করব। তারা বললো ইউসুফ আলহিম ভাইরা বলল বললো সানুরা আনহু আবাহু এই ব্যাপারে আমরা তার পিতাকে রাজি করার চেষ্টা করবো ওয়াই্লা ফাইলুন এটা অবশ্যই আমরা করব। করবো ফিতিয়া ইজ আলু আল্লাহম ইউসুফ আলিয়ালাম বললেন তারা দরবারের চাকর যে মালপত্র রয়েছে সে মালপত্রের মধ্যে পণ্য মূল্য দিয়ে দাও যে পণ্য মূল্য পেশ করেছে অর্থাৎ যে দাম দিয়েছে খাদ্য দামটাও তাদের যে মালপত্র রয়েছে সে মালপত্রের মধ্যে চুপিসারে সারে ঢুকিয়ে দাও লা আলহাম আরিফান কালাবিআ আহ লহিম যখন তারা বাড়িতে ফিরে যাবে তখন সেখানে গিয়ে যাতে করে চেনতে পারি জানতে পারি জারি আমাদের টাকা পয়সাও ফিরিয়ে দিয়েছে আর আমাদের কে খাদ্যদ্রব্যও দিয়েছে ফিরিতে আলহাম জৌন তাহলে আরো আগ্রহ সৃষ্টি হবে এবং তার আবার ফিরে আসবে আবানা মনিয়া মিন্নাল কৈলুফারসেল ইউসুফ আলী সালামের ভাইয়েরা দশ জনে ফিরে আসলেন বাবার কাছে ইয়াকুব আলী ইসালামের কাছে ফালাম্মারাজা এলা আবিহিম যখন তারা ফিরে আসলো তাদের পিতার কাছে কালু তখন তারা বলো আবা না হি আব্বা মনিয়া মিন্নাল আমাদের থেকে শস্যের ওজন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ মিশরে গিয়েছিলাম সেখান থেকে খাবার নিয়ে এসেছি এবার গেলে আর আমাদেরকে খাদ্যদ্রব্য দেবেন না ফা আর আনা একটি শর্তের সাথে দেবেন যে এই ভাইকে নিয়ে যেতে হয় ফা আরল মা আখানা সুতরাং আমাদের সাথে আমাদের ভাইকে পাঠান এই ভাইয়ের কথা আমরা বলেছি এই ভাইকে যদি পাঠান তাহলে দেবে আর না হলে তাহলে আমরা আমাদের তার সুরক্ষার ব্যবস্থা করবো বললেন যে কি এর ব্যাপারে বিশ্বস্ত মনে করব যেমনই বিশ্বস্ত মনে করেছিলাম তোমাদেরকে তার ভাই ইউসুফ সম্পর্কে এর পূর্বে ওই রকমই বিশ্বাস করবো তোমাদের উপর তাছাড়া আর উপায় কি আছে ফল্লাহ খায়রুন হাফেজান আল্লাহ পাক উত্তম হেফাজতকারী সুরক্ষাকারী আহু আর হামুর এবং তিনি সমস্ত দয়াবানদের মধ্যে সর্বাধিক দয়াবান সর্বশ্রেষ্ঠ দয়ালু তিনি আল্লাহ পাক এর সাথে তারপরে বাড়ি এসে যখন তাদের মালসামানগুলিকে সামান গুলিকে খুললো বস্তা খুললো মাতাহ যখন তারা তাদের মালপত্র খুললো ওয়া যাদু বেদা আতাহাত এলাইহিম দেখলো যে তাদের পণ্য মূল্য যা দিয়ে তারা সেই খাদ্য দ্রব্য খরিদ করেছিল তা তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের মাল সামানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে পালো তখন তারা বলল হে আব্বা মা নাবি আর কি চায় আমরা হাজ এই বেদা আত না রুদাত এই যে আমাদের পণ্য ছিল তাও আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে ওয়ান ও আহলানা এবং আমরা আমাদের পরিবারের জন্য খাদ্য আনতে পারবো ওয়ানা হেফাজ ও এবং আমাদের ভাইয়ের আমরা হেফাজত করতে পারবো না এবং এক ওঠের বোঝাই মাল বেশিও আনতে পারবো কারণ ভাই গিয়ে দশ ওঠ বোঝাই করা নিয়েছিলাম। আর যদি আরেক ভাইকে নিয়ে যেতে পারি তাহলে আরেক এক পিঠে বোঝাই করে আমরা খাদ্য দ্রব্য নিয়ে আসতে পারবো কাইলু ইয়াসির এবং এই পরিমাণ সহজেই পাওয়া যাবে এটা সহজেই হাসিল হয়ে যাবে কাল আল্লাহন উরুম হাত আল্লাহ আল্লাহ আলাম বললেন ইয়াকুব আলী সালাম যে আমি অতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে এই বেনিয়ামিনকে পাঠাবো না যতক্ষণ পর্যন্ত আমাকে অকাট্য অঙ্গিকার না দেবে আমার সাথে প্রতিশ্রুতি না করবে শক্তভাবে যে অবশ্যই অবশ্যই তাকে নিয়ে তোমরা ফিরে আসবে ইল্লা আই অম তবে তোমাদেরকে যদি চারিদিক থেকে শত্রুরা ঘেরে সর্বনাশ করে দেয় সবাইকে মেরে দেয় তাহলে সেটা আলাদা কথা ফালাম্মা আতহ মা যখন তারা তাদের ওকাট্য প্রতিজ্ঞা তারা করল তাদের আব্বার সাথে কাল আল্লাহ আলামা নকুল ওকিল তখন বললেন যে আল্লাহ পাক যা কিছু আমরা বলছি তার উপর অভিভাবক ওয়াকালা এবং ইয়কুব আলাইসালাম উপর ইয়া বানিয়া হে আমার ছেলেরা লুমিন বাবিন ওয়াহেদ একটি দরজা দিয়ে যাবে না বরং তোমরা বিভিন্ন দরজা দিয়ে মেশরে প্রবেশ করবে অথবা উদ্দেশ্য আছে বিভিন্ন পদ দিয়ে তোমরা প্রবেশ করবে তবে আল্লাহর কবল থেকে রক্ষা করতে তোমাদের কোনো ক্ষেত্রে আমি কাজে আসতে পারবো না উপকার করতে পারব না ইনএল হুকমা ইল্লাহ ফয়সালতে একমাত্র আল্লাহর জন্য আলি হেতওয়াক্কাল তো তার উপর আমি ভরসা রাখি ও আলিহিফ আলি হেহতওয়ালের মতো আক্কেলোন উপরে যেন যারা আস্থা ভাজন যারা ভরসা তারা যেন তার উপরে অবশ্যই ভরসা রাখে আল্লাহ রাখা হচ্ছে আল্লাহ পাকের ইবাদ এখানেই আমি আমার তফসির আজকে শেষ করছি আল্লাহ পাক রব আলম যেন আমাদেরকে তৌফিক দান করেন আমাদের খাতা মাফ করে দেন ওসালা মোহাম্মদ ওসহাবিহমাই সালামুক আমি মোহাম্মদ আপনারা দেখছেন পিস বাংলা সলিউশন ও প্রবলেম হ্যাভ ও হেলশন ইউ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 देख अर्धांगी ना तंगिनी कल रत साढ़े सात शार टाइम सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल है